আমরা বিগত দুটি সেশনে আমরা আলোচনা করছিলাম সুরা ফাতিহার অর্থ এবং তাফসির নিয়ে যাতে করে আমাদের সালাতটি সঠিক ভাবে আদায় হয় এবং আমরা প্রতিদিন যে সালাত আদায় করি প্রতি আমাদের প্রতিটি পড়তে হয় আমাদের অর্থ জানা অত্যন্ত জরুরি সেই হিসেবে আমরা আলোচনা এখন করছি বাকি আলোচনা আমরা আজকে আলোচনা করতে চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন প্রথমেই দেখুন আমরা যেই জায়গায় থামছিলাম সেটা হচ্ছে ইগিয়া ইগিয়া কানা নাক্তায় যে আপনারই আবাদত করি আর আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি মানুষ কিন্তু আবাদত এবং সাহায্য প্রার্থনা ক্ষেত্রে চার ধরনের মানুষ আছে কেউ কেউ আছে যে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চায় আর কারো কাছে কিছু করে না তারা হচ্ছে সত্যিকার সত্যিকার মুমিন বান্দা। এদের মধ্যে এমন আছে যে তারা আল্লাহ তালা এবাদত করে সত্য কিন্তু তারা সাথে সাথে অন্যের কাছে সাহায্য প্রার্থনা করে আরবের মোর্শিকদের চরিত্র এটা এরা আল্লাহর আবাদত করে কিন্তু সাথে সাথে অন্যের কাছে সাহায্য চায় আমাদের মধ্যে কিছু আছে আল্লাহর আবাদত করি আমরা কিন্তু বিপদে পড়লে খাজার কথা মনে করে অথবা কোনো কবরের কথা মনে করি অথবা কোনো পীরের কথা মনে করছি যে তিনি আমাকে সাহায্য করবেন এই জাতীয় জিনিসগুলো যখন মনে করা হয় তখন কিন্তু আপনার ইয়ে আঁকা না বুধু বা ইয়েকা নাস্তায় না ঠিক হলো না আল্লাহর কাছে সাহায্য চা হলো না তৃতীয় এক ধরনের মানুষ আছে যারা সাহায্য কখনো চায় না অর্থাৎ আল্লাহর কাছে সাহায্য চায়ই না আবাদত করে সত্য আবাদতো ঠিক মতো আদায় করে না এরা হচ্ছে মনাফেক্টা এখন মানুষ তারা কোনোটাই সঠিকভাবে নয় হ্যাঁ মাঝে মধ্যে তারা আবাদত করে কিন্তু আল্লাহর কাছে সাহায্য তারা প্রার্থনা করে না এরা হচ্ছে মুনাফেক আবার এদের মধ্যে কেউ ফাঁসে কোয়াসে যার সত্যি কি আল্লাহর কাছে সাহায্য চায় না চতুর্থ একরকম মানুষ যারা আল্লাহর সাহায্যও চায় না আল্লাহ আবাহত করে না এরা হচ্ছে নাস্তিক এ সাত ধরনের মানুষ আমরা আমাদের সব জায়গায় দেখতে পাই পৃথিবীতে সুতরাং আমরা কোন ধরনের মানুষ হওয়া উচিত আমাদের প্রথম শ্রেণীর মানুষ হওয়া উচিত যারা কাজই হবে আল্লাহরই আবাদত করব এবং আল্লাহর কাছেই চাইব আর কারও কাছে চাইব না আল্লাহর কাছেই চাইব আমার যাবতীয় চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছেই হবে এই জন্য তার আবাদত করব। অবাতের মাধ্যমে তার কাছে আমি চাইব আবাদত করে সেটা অসিলা দিয়ে আমি তার কাছে চাইব আল্লাহ তালা সে পূরণ করবেন সেটা দিবেন তিনি এটাই করেছেন আহবুল ওয়াসায় সবচেয়ে উত্তম মাধ্যমেই আমি তার কাছে মাধ্যমে তার আবাদত করে আমলে আমাদেরকে চাইতে হবে ইয়া কানবদু ইয়াকা নাস্তায় যখন আপনি এই কথা বললেন যে আমি একমাত্র আপনারই আবাদত করি একমাত্র আপনার কাছেই সাহায্য চাই এরপরে কথাটা কিন্তু সহজ হয়ে গেছে কি সাহায্য চাই আবাদত করছি যেহেতু সাহায্য আছে হেদায়ত দিন দেখিয়ে দেওয়ার অর্থে এই দিনের দুইটা অর্থ আছে একটা হচ্ছে আমাকে দিয়ে দিন একটা হচ্ছে আমাকে দেখিয়ে দিন একটা দিয়ে দেয় একটা দেখিয়ে দেবে আছে ধরেন আপনাকে বলল যে ঢাকা কোন দিকে আপনি বললেন যে ঠিক আছে আমার সাথে গেলে ঢাকা নিয়ে গেলেন তাকে আরেকটা কোন দিকে বললেন যে এই দিকে আছে হেদায়তজুল মকসুদে পৌঁছে দেয়া আরেকটা হচ্ছে মঞ্জুর মকসুদে যাওয়ার পথে তাকে পথ দেখিয়ে দেয়া মঞ্জুর মকসুদে পৌঁছে দেওয়ার অধিকার বা সেখানে যাওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহ রব ইত ছাড়া আর কেউ দিতে পারে না তিনি শুধুমাত্র আল্লাহ রবুল ইজত কাউকে পদ দেখানবুল ইজতের জন্য খাস দুনিয়ার কেউ মঞ্জুরুল মকসুদে হেদায়তের সর্বোচ্চ পর্যায়ে না দেখেন আল্লাহ রসুল আল্লাহ বলছেন আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না বলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি হেদায়ত দেন আল্লাহ রসুল কত ভালোবাসতেন তার চাষা আবু তালেবকে তার তিনি যাকে চাইবেন তাকে হেদায়ত মঞ্জিরের মস্তি পৌঁছাই দেন আবার তিনি কখনো কখনো হেদায়তের পথ দেখিয়ে দেন হেদায়ত দেন না এরকম আছে আল্লাহ বলছেন ও আমা আল্লাহ হুদা সামুদকে আমি হেদায়ত দিয়েছিলাম কিন্তু সে হেদায়ত নেয়নি হেদায়তের মালিক রবুল ইজত তিনি মঞ্জুরে মসুদে পৌঁছায় দেন তিনি হেদায়ত দেখাই দিতে পারেন দুইটাই কিন্তু বান্ধার জন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে এই ক্ষমতা নাই যে তিনি সরাসরি হেদায় দিয়ে দেবেন এই ক্ষমতা নাই হেদায়তের পথ দেখাতে পারে নবীরা হেদায়তের পদ দেখিয়ে দিবে না হেদায়তালিক তিনি ছাড়া কেউ হেদায়ত দিতে পারেনা কারোর কাছে হেদায়ত চাওয়া যেতে পারে না অন্যদের কাছে বলতে পারে যে আমাকে পথ দেখিয়ে দিন কিভাবে কোন পথে চললে আমি হেদায়তে বুঝতে পারবো কিন্তু আল্লাহর কাছে যখন দোয়া করছেন ইহদিন আস মুস্তাকিম। আমাকে সেরাত মুস্তাকিম। দিন এখানে অর্থ হবে সৈয়দ মুস্তাকিমা মুস্তাকিম না হেদায়ত সেই হেদায়তের পথ আমাকে দেখিয়ে দিন আমি যেন হেদায়তের পথে চলতে পারি পরবর্তী আপনার ন্যামতপ্রাপ্ত বান্ধব অন্তর্ভুক্ত হতে পারি সুতরাং আমাদের অবশ্যই চিন্তা করা দরকার যখনই দোয়া করছি ইহদিন মুস্তাকিম যখনই দোয়া করছি যে আল্লাহ আমি আপনার প্রশংসা করেছি আপনি রব আলিন আপনি আর আপনি রাহমান সেই দিনের মালিক আপনার আবাদত করছি প্রশংসা হলো তারপর আবাদত করলো যে আপনার আবাদত করি আপনারই শুধু চাই এসব কিছুর বিনিময়ে আমি একটা জিনিস চাচ্ছি যে আমাকে আপনি হেদায়ত দিন কিসের হেদায়ত দিবেন মুস্তাকিম। আপনি আমাকে সেরাতুল মুস্তাকিমের হেদায়ত দিন সেরাতুল মুস্তাকিম কি জিনিস দুনিয়ার সবাই সেরাতুল মুসাতিম চায় সেরাত শব্দ অর্থ রাস্তা মুস্তাকিম তোর সরল সোজা যে রাস্তা বাঁকা নয় সে সরল সোজা পথটি দেখিয়ে দিন সরল সোজা পথটি কি জিনিস আল্লাহ বলছেন ইন্বি ওর মুস্তাকিম আল্লাহ মুস্তাকিম একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন ইনলি ওর্বুকুম ফারবুদুহু নিশ্চয়ই আল্লাহ আমার রব রব্বি ওর্বুকুম এবং তোমাদের রব ফার্বুদুহু সুতরাং তোমরা তারই আবাদত করো হাদাস মুসাতিম এটা হচ্ছে সরল পথ তো সরল পথ হলো আল্লাহর এবং তার আবাদত করা এটা সরল পথ আমরা এখান থেকে পাইলাম সরল পথ হচ্ছে আল্লাহকে রব এবং তার আবাদত করা আর কারো আবাদত না করা এটা হচ্ছে সরল পথ এই পথটাই আমরা অন্যখানে দেখতে পাই আল্লাহ তালা বলছেন ও আল্লাহিল যে সোজা পথটা আল্লাহর কাছে গেছে অমিনহা জায়ের অনেক রাস্তা আছে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে মানুষদেরকে কিন্তু সোজাপটটা আল্লাহ দিকে অর্থাৎ আল্লাহ দিকে যেতে হলে আল্লাহকে রব মানতে হবে একমাত্র তারই করতে হবে তাহলে আপনি এই সরল সোজাপটটা পাবেন আপনি সরল সোজাপটটা পাবেন না করেছেন ইসলাম কেউ করেছেন কোরআনে করিম কোনটাই কিন্তু বিরোধ নাই কারণ যে ব্যক্তি ইসলামের পথে চলেছে ইসলামের পথে হচ্ছে আল্লাহর পথ আল্লাহ তাল্লার দিকে নিয়ে যাচ্ছে আর কোরআনে করিম তাতে হেদায় দিচ্ছে কোরআনে করিম বলেছেন কোরআন ইহিহিয়া এই কোরআন মানুষ যেই অন্তর বাঁকা নয় সেই অন্তর গুলোকে দেয় তাদের সহজ সরল পথে ইহাদিলি যে রাস্তাটা বাঁকা নয় সেই রাস্তা মানুষকে পথ দেখিয়ে দেয় কোরআন করিম নিঃসন্দেহেই সৈয়াত মুস্তাকিমের একটা অংশ সৈয়াত মুস্তাকিম আরো ব্যাপক অর্থাৎ যে সর্বশেষ জায়গা হচ্ছে যে আল্লাহকেই রপ মানা একমাত্র তারই বাদ করা এটাই কিন্তু সৈয়াত মুস্তাকিমের সর্বশেষ জায়গা এর বাইরে আমি অন্য কিছু চিন্তা করার মতো সুযোগ নাই নাই পেতে হলে অবশ্যই আল্লাহকে রপ মানতে হবে এবং আল্লাহরই একমাত্র আবাদত করতে হবে এর বাইরে অন্য কোন কিছু বলাই অর্থ হচ্ছে সেরাত মুস্তাকিম থেকে আমরা দূরে সরে যাওয়া যে অবশ্যই সেরা তুল আমাকে নিতে হবে তো সুতরাং তারই আবাদত করবো তাকে রপ মানবো এবং তারই আবাদত করবো যখন আমি এটা বলি এই দিনাজ সেরা তাল মুস্তাকিম তখনই আমার অন্তর থেকে ঝেড়ে ফেলে দিতে হবে দুনিয়ার আর কোন সম্পর্ক কে যে সম্পর্ক গুলি আমার মনে মধ্যে মাঝে মধ্যে অনেকের মনে মধ্যে জেগে উঠে যে অমুকের সাথে সম্পর্ক রাখলে হয়তো সে আমাকে জানাতে নিয়ে যাবে ধরে যাবে যাবো না অসম্ভব কথা আপনার সেরাতে মুস্তাকিম হচ্ছে যেই পথ আপনাকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাবে আপনি অবলম্বন করুন কি করে আল্লাহকে রব মেনে ইন্দিন দৃঢ় পথ থেকে একমাত্র তারিয়ে বধ করবেন তখনই আপনি সেরাতুল মুস্তাকিম পাবেন তখন আমরা একটা জিনিসের জন্য সেটা হচ্ছে আমাদেরকে সেরাতুল মুস্তাকিম দিয়ে দিন সেরাতুল মুস্তাকিম যদি না দেয় সারা জীবনের মানুষের আমল পণ্ড হয়ে যাবে তার সাহায্যে মিশন নষ্ট হয়ে যাবে আমার সারা জীবনের কোন কাজ সেটা কাজ বলে বিবেচিত হবে না আল্লাহ বলেছেন যে ইলা মা আমালিন, ওয়াদিমা তারা যে সমস্ত কাজ করেছে সেগুলো অগ্রসর হয়ে আমি সেগুলিকে বিক্ষিপ্ত রূপান্তরিত করেছি অর্থাৎ কোনো কাজে লাগে না আমার সারা জীবনে আমল পন্ড হয়ে যাবে সেরা মুস্তাকিম আমি না থাকি সরত মুস্তাকিম আমাদেরকে পাইতেই হবে চাইতেই হবে এবং পাইতেই হবে সেই চিন্তা চিন্তাভাবনা নিয়ে আমি প্রতিদিন না সলাতের মধ্যে নামাজের মধ্যে অবশ্যই আমি বলব এই দিন সেরত মুস্তাকিম সেরাতিম এখন বলছে তিনটা গুণ দিয়ে দিয়েছেন এক নম্বর গুণ হচ্ছে সিরাহতীন তাদেরকে আমি আপনার মডেল হিসেবে আল্লাহ তালা দেখাচ্ছেন যে একতল গ্রুপ আছে যারা এই পথে চলে গেছে এই পথে দেখো কারা চলে গেছে ওই পথে যারা চলে গেছে তাদেরকে মডেল হিসেবে নিয়ে তোমরা সেই পথে চলতে পারবে তাহলে তোমাদের পথটা পাওয়া সহজ হয়ে যাবে এই জন্য তিনি একটা মডেল উপস্থাপন করে দিয়েছেন অনুগ্রহ প্রাপ্ত হয়েছে ন্যায় প্রাপ্ত হয়েছে সেই লোকদের পথ আমি চাচ্ছি সেরাতে মুস্তাহিম বলতে ওই পথটাকে আমি বোঝাচ্ছি আমাদের বিরতির সময় এসেছে ইনশাল্লাহ আমরা বিরতির ফলে বাকি আলোচনা সমাপ্ত করব ততক্ষণ আমাদের সাথে থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম এতক্ষণ আমাদের অপেক্ষা থাকার জন্য নিয়ামত দিয়েছেন আল্লাহ নিজেই করেছেন কোরআন একই অন্য জায়গায় এসেছেন যে ব্যক্তি অমায়ুত রসুলা আল্লাহ এবং আল্লাহ রসুলের যে অনুগত্য করবে তারাই হল সফলকাম এখানে বলেছেন আবার বলেছেন উলাহিকা মিনান্না শহীদরা সোহালীন আল্লাহ এখন কারা নবীন তো আমরা সবাই চিনি নবীদেরকে সত্যবাদী যারা সত্যবাদী কারা তার জীবনে মিথ্যা কথা বলেনি সঠিক পথে আল্লাহ যা দিয়েছেন সত্যায়ন করেছে আল্লাহ তালার কোন কিছুতে আল্লাহ নির্দেশনায় আল্লাহ তালার কোন খবরে নির্দেশ আসছে আল্লাহর কাছ থেকে যে এই কাজটা করতে হবে বলছে আল্লাহর কাছ থেকে আসছে আবার আল্লাহ তালার কাছ থেকে খবর আসছে যে এই জিনিসগুলি হবে বিশ্বাস করেছেন যে ওইগুলি হবে এরা হচ্ছে সিদ্দিক এরা কখনো কোনো কিছু দ্বিধা করে নাই যেমন সিদ্দিক আকবর দিলা দিল্লাহ কথা তিনি এই পর্যায়ের মানুষ সিদ্ধিক আছেন আল্লাহ তিনি আল্লাহ যা যা বলেছেন সবগুলিকে সত্যায়ন করে সত্য বলেছেন তিনি যা বলছেন এটাই সত্য এই জন্য তিনি সিদ্দিকা সুতরাং সিদ্দিক সিদ্দিকা এরা হচ্ছে প্রাপ্ত বাংলাদেশের একজন নবীরা একজন সিদ্দিক একজন ও সুহাদা ও শহীদরা যারা সবসময় আল্লাহর ন্যাকের মধ্যে লিপ্ত কেমন কাজের মধ্যে লিপ্ত ভালো কাজের মধ্যে লিপ্ত তারা ফরায় আদায় করে নফেলো আদায় করে ফরায় নিয়মিত আদায় করে সাথে সাথে আদায় করে তার তাদের কমতি বা ত্রুটি কোনো কিছু না থাকে সেটাতে খেয়াল করে যে এটার সম্পর্কে আল্লাহ হাসানা এদের সাথে থাকাটাও কতই না ভালো কতই না ভালো এদের সাথে থাকাটা এরাই হচ্ছে এই সুরায় ফাতে যেখানে আল্লাহ বলেছেন যে এই দিন যাদের আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ আমাদেরকে দেন এই পটটা তাহলে সেরাতিমের গুন হচ্ছে এটা যে সেই সেরাতিম হবে ওই পটটা যে পথ টায় নদিক সোহাজা সোহিন চলে গেছে সেই পথে আমাদেরকে আপনি পরিচালিত করুন গাই আলাইহিম। ওয়ালাদ ক্রোধ পড়েছে সেই পথটা কিন্তু মুস্তাকিম নয় ওই পথটা যেতে কোনো ক্রোধ পড়েছে গায়ুল মাহতুবা আলহিম এবং ওলাদ্দ আলীন এবং ওই পথ যে পথে হারিয়ে যায় মানুষ হারিয়ে পথ হয় সেই পথটা সেরাতুল মুস্তাকিম নয় তো সেরাতুল মুস্তাকিম হতে হলে অবশ্যই নবীন সুদ্দিক সুহাদা সোয়ালাহীনদের পথে আমাদের চলতে হবে তারা যে পথগুলি দেখিয়ে দিয়েছেন সেই পথে তারা যে পদ্ধতি দেখিয়েছে সেই পদ্ধতিতে আমাদের চলতে হবে এর বাইরে নতুন কোনো পদ্ধতি নবীদের বাইরে নবী দেখানো পদ্ধতি নতুন কোন পদ্ধতি দেওয়াই অর্থ হচ্ছে থেকে দূরে সরে গেছি হাদিসি আসার স্লাস্লাম একদিন লম্বা একটি খত টানলেন লম্বা একটি আঁক দিলেন আঁক দিয়া এদিকে ওদিকে অনেকগুলি শাখা রাস্তা দেখালেন পথ আঁক দিলেন বললেন যে এইটা হচ্ছে আরলার রাস্তা এর প্রতিটা পাশে পাশে কতগুলি ছোট ছোট রাস্তা আছে অনেকগুলি রাস্তা আছে একটা মানুষ চলার পথে যদি সোজা আল্লাহর কাছে আর আল্লাহ আসা সুযোগ থাকে না সুতরাং সেরাতুর মুিম চলতে হলে অবশ্যই আল্লাহর দেখানো রাস্তা নবীর দেখানো রাস্তা যেই পথে চলে শহীদ হয়ে গেছেন সুদ্দিক হয়েছেন যারা শহীদ হয়েছেন তারা নেককার হইতে পেরেছেন এই পথে চলে আমাদেরকে সেই পথটা অবলম্বন করে আরেকটি অর্থ যে যাদের উপর আপনি আরেকটি অর্থ এটা হতে পারে এটা যে তাদের উপর আপনি প্রধান্বিত হয়েছেন কাদের উপর আল্লাহ তালা প্রধান্বিত হয়েছে। কাদের উপর আল্লাহ তালা প্রধানিত হয়েছেন কোরআনিকারী আল্লাহ ইহুদিদির সম্পর্কে বলেছেন যে গাদিব আল্লাহ আলাইহীনাহ আল্লাহ তাদের উপর লালন করেছেন আবার ইসানি মারিয়াম বিশ্বাস করেনি তাদের ইয়হুদিদের মধ্যে একটা গোষ্ঠী যারা ইসা আল্লাহকে মানেনি তারা কি করেছে মুখে লানত প্রাপ্ত হয়েছে অর্থাৎ মাগদুব আলাই অর্থাৎ আল্লাহর প্রধান তাদের উপর পড়েছে যারা এখানে হাদিসও আসছে তারা সোল্লাহ সাল্লাম বলেছেন যে তিনমিস জাহাদিসটি যে মকদুব আলিম হচ্ছে ইহুদরা ইহুদের পথ হচ্ছে গদমের পথ আল্লাহর কোদের পথ সেটা সেই পথে আমাদেরকে পরিচালিত করা যাবে আল্লাহ আমাদেরকে এই পথে পরিচালিত করবেন না এটা বলেছেন মনে রাখবেন ইহুদের পথ কি তারা কি করত তারা সুদ খেত তারা ঘোষ খেত আল্লাহর কোরআনকে তুচ্ছ মূল্যে বিক্রি করে ফেলত আল্লাহর কোরআনের অর্থ বিকৃত করে দিত আল্লাহর দিন পরিবর্তন করে দিত এই কাজগুলি তারা করেছে তারা আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্য করেছে সঠিক আকিদে বিশ্বাস তাদের ছিল না তারা নবীদেরকে হত্যা করেছে যারা ইয়া নাস ভালো কাজের আদেশ তাদেরকে হত্যা করেছে দুনিয়াতে এই কাজগুলি যারা করবে ওরা ইহুদিদের কাজ করছে ইহুদি না হোক ইহুদের কাজ করছে সে যদি মাকদুব আলহিম খারাপ পথের পথিক যারা এদের পথে যদি কেউ চলে তাহলে মনে রাখতে হবে যে আমরা ইহুদিদের কাজের প্রধানিত পথে আমি চলেছি এই কাজগুলি তার কুশির জীবী যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা অন্যায় করে যারা মানুষকে হত্যা করছে যারা মানুষকে কষ্ট দিচ্ছে যারা ইহুদির মধ্যে ষড়যন্ত্র করছে যারা সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী হচ্ছে ইহুদিরা রসুলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত তারা সবসময় ষড়যন্ত্র করে এসেছে ইমানদার বান্দা কখনো ষড়যন্ত্রকারী হতে পারে না ইমানদার হবে সাদা দিলের মানুষ সাদা মনের মানুষ তারা কখনো কাউকে ষড়যন্ত্র করবে না যদি এই কাজটি আমার মধ্যে থাকির অর্থ হচ্ছে আমি সেরাতুল মুস্তাকলিম থেকে দূরে সরে গেছি আমাকে দূর সেরাতুল মুস্তাকলিম ফিরে আসতে হবে আমি সুদ খাব না ঘুষ খাবো না কারোর উপর অত্যাচার করবো না কারো উপর জুলুম করবো না আমি কারো মাল হরণ করব না আমি কারো সম্পদ হরণ করব না এই গুনার কাজে লিপ্ত হবো না আমি ফিরে আসবো অন্যায় হয়ে গেলে তবা করে আবার ফিরে আসতে হবে এইটা যদি আমার মাথার ভিতরে সারাক্ষণ যদি থাকে কারো ক্ষতি করা তাহলে আমি সেরাতুল মুস্তাকিমে নাই আমি সেরাতুল মুস্তাকিমে নাই মনে রাখতে হবে আমি ইহুদের একটি চরিত্র আমি আমার ভিতরে ঢুকিয়ে দিলাম যে আমি অন্যায়ভাবে ভাবে কারো ক্ষতি করার চিন্তা ভাবনা করছি যেটা ইহুদিরে করে থাকে তো সেরাতুল মুস্তাকিম পেতে হলে অবশ্যই গাইল মাহদুব আলাইহিমের বা যাদের উপর আল্লাহ তালা প্রধান নিতে হয়েছে ইহুদের এই পথ থেকে আমাদেরকে সরে এসে সঠিক পথে আল্লাহ পথে রসুলের চলতে হবে হচ্ছে দিন হচ্ছে নাসারা যারা বর্তমানে খ্রিস্টান বলে পরিচিত এই নাসারা হচ্ছে পদভ্রষ্ট কেন পদভ্রষ্ট এরা জানে না আর ইহুদিরা জানতো রসুল্লাহাম দুই দলকে উল্লেখ করেছেন হাদিসের মধ্যে যে ইহুদি এরা হচ্ছে মাহদুব আল ইহুদিন হচ্ছে নাসারা আমাদের ইমামরা বলে থাকেন এটা যে আমাদের উম এই উন্মতের মধ্যে যারা জ্ঞানী আলেম হয়ে পদভ্রষ্ট হয় তাদের কাছে ইহুদ তারা ইহুদের মতো হয় আর এই উম্মতের মধ্যে যারা আবেদ আবাদ করতে করতে পদভ্রষ্ট হয় তাদের মধ্যে নাসারাদের মতো একটা নাসারাদের মতো সামঞ্জের সুবিধা হয় এটা সুফিয়ান বলেছেন যে এটা হচ্ছে একটা উদাহরণ কারণ ইহুদিরা জেনে শুনে আল্লা আইন আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে আর দল না সরারা আল্লাহর বিধান জানে না এই জন্য তারা পদ ভ্রষ্ট তারা মনে করছে কিছু কিছু নিজেরা বেছে নিয়েছে রাহবানিয়া অর্থ বৈরাগ্যপানা বেছে নিয়েছে এটা আল্লাহ তারা জন্য লিখে দেননি নিজেরা বেছে নিয়েছে এরপর পদ হয়েছে এই তারা পদ ভ্রষ্ট তার দিন সম্পর্কে জানে তাদের দিন সম্পর্কে তাদের তারা কি করছে হাইওয়ানের জীবন যখন যদি করছে অনেকেই তাদের অনেকেই তিন সম্পর্কে না জেনে তাহলে পদ ভ্রষ্ট আল্লাহর কোরআনের ভাষ্য অনুসারে রাসুল্লাহ হাদিস অনুসারে যে নাসারাদের এরা পদ এরা পদ চিনে না আমাদের মধ্যে যারা না জেনে না বুঝে আবাদত করি আল্লাহর কোরআন সম্পর্কে অর্থ জানি না আল্লাহর কি বিধান দিয়েছে সেটা জানি না জেনে শুধু অবাদতই করে যাচ্ছি আমরা নাসারাদের মতো অর্থাৎ এদের মতো না জেনে অবাদত করছি অথচ না জেনে অবাদ করার কথা আল্লাহ একবারও বলেন নাই আল্লাহ কোরআন করিমে না জেনে অবাদ করার কথা বলেনি এমন কি সুরাফাতের অর্থ না জেনে সারাক্ষণ শুধু যদি মুখে আওড়াইলাম আর বের হয়েই কোরআন এবং সুনার বিরোধিতা করলাম এর অর্থ হচ্ছে আমি অর্থটা কিন্তু বুঝি নাই যদি বুঝতাম আমি বুঝতাম যে আমি যেহেতু অর্থ বুঝি নাই সেহেতু আমি নাসাহাদের পথে চলে আমি সেই পথ মেনে নিতে পারবো যে সত্যি সত্যি আমি ও পদ পথে নেই যেমনই ভাবে আমি প্রধান নিধের পথে আমি থাকবো না তলে আল্লাহ তাল এই যে সুরায় ফাতেহারের যে কথা যে কথাগুলি আমরা যদি মেনে নেই সেটা অর্থ হচ্ছে যে আয় আল্লাহ আমাদেরকে পথ দেখান প্রশংসা করে আল্লাহ সবকিছু করে আল্লাহ তার ওসিলা দিয়ে সবকিছু সাহায্যের অসিলা দিয়ে আল্লাহ আমাকে পথ দেন যে পথটা হবে না যে পথটি হচ্ছে নাসারাদের যারা পড়েছে সেই পথটি আমাকে দেখাবেন না সেই পথটি আমি নিবোনা সে পথটি আমি দিবেন না আর দলিন সেই পথটিও দিবেন না যারা পদ ভ্রষ্ট হয়ে সেই পথটিও আমি চাই না পদভ্রষ্ট নাসারাদের পথ আমি চাই না আমি জেনে শুনে আপনার এবাদত করতে চাই আমি আপনার এবাদতি করতে চাই অন্য করতে চাই না কোন কিছু বাড়াতে চাই না শরীয়তে আমি নিজের আল্লাহ দেয়া নিয়ম মোতাবেক আমি আমল করে যেতে চাই এই যদি হয় তাহলে আপনার সুরা ফাতেহার অর্থ বুঝে আপনার সত্যিকার অর্থে আমল আপনার পূর্ণ হবে এটা বোঝার পরে আমাদের জানা দরকার সব শেষে সুরা ফাতেহা পড়ার পরে আমরা বলে থাকি আমিন আমিন শব্দের অর্থটা এখন আয়াত নয় রসল্লা সাল্লাহসাল্লাম আমিন বলতে বলেছেন তিনি বলেছেন যখন ইজাকাল ইমাম ওল্দ আলীন যখন ইমাম বলবে তখন তোমরা আমিনের ক্ষমা করে দেয়া হবে আমিন শুধু ইস্তাজে কবুল করো আমিন অর্থ হচ্ছে ইস্তাজেলা কবুল করো ফেরস বলে থাকে যখন আলাদু আলীন বলে ফেরেস আমিন বলে ধর আমরাও আমিন বল থাকি এই আমিন বলার দ্বারা আমাদের এই ফায়দাটুকু অবশ্যই অর্জিত হবে তো আমরা যেটা বলছিলাম যে অবশ্যই আমরা বুঝব সে অনুসারে আমল করবো যদি এবং তার কাছে বিনয় হতে পারব এবং আমাদের নামাজ আমাদের সালাত আমাদের সত্যিকার যে ফায়দা আর কথা সে ফায়দা আমাদের দেবে সুহানিক আল্লাহামাধু আল্লাহ আল্লাহ আসসালামাইকুম আহমতুল